السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعيده ونستطرره ونؤمن به ونتركد عليه ونسمي عليه الخير كله ونعود بالله من شرور أنفسنا ومن سيئات عمرنا من يهده الله فلا مضل له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 وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة دلالة أو كما قال عليه الصلاة والسلام يقول الله من قائل وما أتاكم الرسول فخذوه وما نهاتم عنه فانتهوا يقول الله سبحانه وتعالى عزم قل حل عندكم من علم فتخذوه لنا সম্মানিতা শুক্রিয়া আদায় করছি যার তৌফিকের কারণেই আমরা এ ধরনের একত্রিত হওয়ার তৌফিক লাভ করেছি আল্লাহ রে শুক্রিয়ায় করি আলহামদুলিল্লাহ इतिमदे अत्यंत गुरुतवपूर्ण एक विषय आलोचना शुरू कर विषय हमारा सुन्दार अनुसारी तभी परिचय पा इर कारण हल सबा दावी करें सुन्नुसारी अभी सुन्दा अनुजाज जीवन जापन कर दुनिया के क्यों एक जीदाती কোন ব্যক্তি নিজে নিজের জন্য এটা মেনে নিবে না যে আমি জাহেল আমি মূর্খ এরকম কেউ মেনে নিবে কিনা এজন্য কালিম রহমতুল্লাহ বলেছেন ঠিক শূন্যার অনুসরণ না করে শূন্য দিকে মানুষ নিজেদেরকে সম্পর্কিত করবেই সুতরাং এই প্রেক্ষাপটে শূন্যার অনুসারী দিয়ে আমরা কিভাবে চিনতে পারব আমার মনে হয় দুইটি পয়েন্ট আমরা আলোচনা করেছি ঠিক না তিন নম্বর শুরু করেছিলাম হ্যাঁ দুইটি পয়েন্টে আমরা আলোচনা শুরু করেছিলাম তিন নম্বর পয়েন্ট আমরা শুরু করেছি এখানে প্রথম যে পয়েন্টে আমি আলোচনা করেছি সেই পয়েন্টে জ্ঞানের কথায় এসেছে সত্যি কথা হচ্ছে যারা সুনায় রনুসারী হবে জ্ঞান অর্জন করবে জ্ঞান অর্জনের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক যে কাজটুকু সে কাজ করবে না আর জ্ঞান অর্জনের পথে প্রতিবন্ধকতা হচ্ছে একটাই সেটা হল অন্ধ অনুসরণ সেটা সামনে আলোচনার মধ্যে আসবেই শূন্য অনুসারী অন্ধ অনুসারী হবে না কারণ যদি অন্ধ অনুসারী হয় তাকে তাহলে সে জ্ঞান অর্জন করতে পারবে না মনে করবো যে আমি তো সবাই বাদত করছি যেমন আমাদের এই দেশে এখন মুসলমান আছে আশি পাচ্ছেন মুসলমানই অন্ধপ্রচারী মুসলমান এরা কিন্তু আসলে কোন খান থেকে কোন মানে সোর্স থেকে নলেজের কোন নির্ভরযোগ্য অথেন্টিক কোন সোর্স থেকে কি করে নেই নলেজ অর্জন করে নেই নলেজ নিয়ে নেই এমনি দেখা দেখি জুমার নামাজে আসে দেখে যায় মানুষ এভাবে এভাবে জুমার নামাজ পড়ে এটার নাম হচ্ছে জুমার নামাজ এবং এভাবেই আদায় করছে প্রায় সকলে বাদককে আসলে এভাবে আদায় করছে মনে করে যে সকাল থেকে আরম্ভ করে সকাল সাড়ে থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকলে এই নাম হচ্ছে রোজা কিন্তু আসলেই যে রোজার কি জিনিস রোজার উদ্দেশ্য কি এগুলোর সাথে অনেকেরই সম্পর্ক করে যেহেতু জ্ঞান নেই তো এই অন্ধ অনুসরণ মূলত ইসলাম আমাদেরকে করতে বলে না আর সুন্দর বিষয়ে যারা আছে তারা এটা চিন করবে না যেটা প্রথম পার্টের মধ্যে আমরা যে জিনিসটি কু বলছিলাম সেটা হল এটা এই কাজ করবে না যে অন্তঃ করবে না দলিলের অনুসরণ করবে দলিলের ক্ষেত্রে আমি আপনাদের খেয়াল বলেছিলাম যে দলিল কাকে বলা হয় সেটা বলে দলিল হচ্ছে কোরআন এবং সুন্দর এই দুইটাই হচ্ছে দলিল সুতরাং কেউ শুধু সুন্দার করলে কোরআন বাদ দিয়ে তাহলে কি সে দলিল অনুসরণ করল না আর কেউ শুধু কোরআনে অনুসরণ করলে বাদ দিয়ে তাহলে সে কি করলো না দলিলের অনুসরণ করল না এজন্য সূন্যার অনুষ্ঠানী যারা হবে তারা যেমনিভাবে সূন্যার ব্যাপারে গুরুত্ব দিবে হাদিসের ব্যাপারে গুরুত্ব দিবে বলতে এখানে হাদিস কেটে যেমনিভাবে হাদিসের ব্যাপারে গুরুত্ব দিবে তেমনিভাবে সমান পর্যায়ে গুরুত্ব দিবে দুটি দলিল সমান এবং এই দুই দলিল মধ্যে যে পার্থক্যটুকু আছে সেটা হচ্ছে একটা হচ্ছে অহাই মাতল আর একটা হচ্ছে অহি কিন্তু দুইটাই কি ওহাই বিপরীতে আমরা যখন দেখবো যারা সুন্দর অনুসারী হবে না তাদের কি কিভাবে দেখব তাদের অবস্থান হচ্ছে তারা সন্ধ্যাকে অপোজ করার চেষ্টা করবে কোরআন দিয়ে কোরআন দিয়ে অপোজ করার চেষ্টা করবে এটা তাদের একটা মানে এদের মানে একটা পরিচয় এদেরকে চিনবেন যে যখন সুন্দর নিয়ে হবে তখন বলবো যে না কোরআনে আপনার কথা কোরআনের মধ্যে আল্লাহ তারা বলেছেন কিতাব কোরআন খুব সাহায্য একটা দল যারা সুন্দর করবে না তাদের একটা পরিচয় হচ্ছে এভাবে যে তারা পাওয়া যায় বিহারি রহমতুল আলাই তিনি তার সুন্দর একমধ্যে উল্লেখ করেন তিনি বলেন ফলা ইউরি দুহু যখন কোন ব্যক্তির কাছে তুমি আসবে নিয়ে হাদিস নিয়ে কোনো আচার নিয়ে সাহাবিদের কোন আচার নিয়ে দেখবে যে ফলা ইউরিদু সেটা গ্রহণ করতে চায় না সে কোরআন সে কোরআন থেকে নেই কোরআন থেকে বলো সুন্লা থেকে বলো না ফলায় শুক্রহ করো না যে ওই লোক যে আর খার বারে আর সন্দেহ করার কোনো সুযোগ নেই তার কাছ থেকে উঠে যাও তার কথা শুনেও দরকার নেই তাকে পরিহার করো তাকে বর্জন করো খুব সহজ ভাষায় একেবারে সাবলীলভাবে চিনিয়ে দিয়েছেন কারণ শূন্য কেউ করবে কোনো না কোনো মানে উদ্দেশ্য করে তাহলে বুঝতে হবে যে তার মধ্যে মূলত জিন্দিকের লক্ষণ হয়ে গেছে আমরা আগে বলছিলাম জিন্দিক কাকে বলা হয় তাকে जिंदी होता है सत्यार अर्थ मुसलमान नए क्योंकि इसलमेश मुसलमान न प्रकाश कर इन इन बहुत प्रकाश घटाएं से सत्यार अर्थे क्योंकि कुकुर जिंदी और तरफ एक लक्षण हमारा सोना के पुरानी कैल एर मध्यम अपने चेष्टा करेक्ट बनना मध्य एवं তর্ক সৃষ্টি করেছে সুন্নাকে অভ্যোজ করা চেষ্টা করছে সুন্নাকে অগ্রহণযোগ্য মনে করছে তার ইসলামের উপায় সন্দেহ পোষণ করো আর এটা এব্যাপারে সন্দেহ করো সে প্রবৃত্তি অনুসারী এবং দেওয়ারে আর সন্দেহ করার কোন সুযোগ নেই কারণ সূন্যার অনুসরণ যদি কেউ কোরআনে করিমকে বাদ দিয়ে করার জন্য চেষ্টা করে তাহলে সে কোনো অবস্থাতেই সূন্য অনুসরণ করতে পারল না আবার কোরআনে করিমের মাধ্যমে যদি কেউ সূন্যাক অপচিতার চেষ্টা করে সে সূন্যার অনুসরণ করতে পারলো না সুন্দর অনুসারী হলো না এই জন্য সমানভাবেই अनुसारे जरा अत्यंत सहज भाव इधान गो मानस तुम धरवे एक क्षेत्र में जटिलता तक विषय से आसबे ना रसल्ला सल्लाह अनुसरण कर देखी अबी थबीम अल जुहिमल्लाकेसल्लाह सल आसलम ग्रामीण बेदही रसल्ला सल्लाह सल्लम पर তার প্রশ্ন উত্থাপন করলো আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলে যে তোমার পরিচয় দাও রসুলামকে এই প্রশ্ন করলো তখন রসুল্লাহ সুল্লাহাম বললেন আনারসুল আমি আল্লাহ রাসুল অন্য কোনো পরিচয় দেন নাই কঠিন এমন কোনো পরিচয় দেন নাই যে পরিচয় দিলে বেদা ভয় পেয়ে যাবে অথবা বুঝতে পারবে না এত কে পাঠিয়েছে তোমাকে কে পাঠিয়েছে আল্লাহ পাঠিয়েছেন দুদিনের একটা প্রশ্ন লাগলো যে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহকে এটা প্রশ্ন হতেই পারে এ প্রশ্ন আসতে পারে জন্য যে আলহিউলা আলী ওসাল্লাম তিনি কত সুন্দর ভাষায় খুব সহজ যাতে করে বুঝতে পারে যে আল্লাহ আসলে কে এই বলছেন কি তিনি বলছেন আল্লাহ হচ্ছে শিব তিনি যে فرسول الله صلى الله عليه وسلم يقول لك أنا رسول من إذا أصابك قحته وأنت في الصهراء فدعوته كشفه عنك و أنا رسول من إذا ضلت عليك راحلتك وانت في البادية فدعوته ردها عليك أنا أدعى بكتك في رسول جاء مرد مير مدجاقون دور بكتك دخلي عاربتني মরুভূমির মধ্যে থাকো তখন তোমার এই দুর্ভিক্ষ যিনি দূর করে দেন যার কাছে তুমি দোয়া করো তিনি আমাকে প্রেরণ করেছেন মরুভূমির মধ্যে তুমি থাকো তোমার দাহন যখন হারিয়ে যায় তোমার গোড়া যখন হারিয়ে যায় তখন যার কাছে দোয়া করো যিনি তোমার এই গোড়া ফেরত দেন সেই ব্যক্তি আমাকে প্রেরণ করেছে তখন দুদিন বলল সদাতা তুমি আসলে সত্য কথা বলছো আসলেই সত্য কথা বলছো আল্লাহ তারাকে পরিচয় করেছেন কিন্তু অনেক বিশাল জ্ঞানের প্রয়োজন নেই ইসলাম এত সহজভাবে জিনিসগুলো উপস্থাপন করেছে পেশ করেছে অত্যন্ত সহজ কিন্তু আমি সেখানে পাঁচ চারটি পয়েন্ট আলোচনা করেছিলাম একটা হচ্ছে দর্শন নিয়ে কথা সারা দুনিয়ার সমস্ত দর্শন একসাথ করে ইসলামের সাথে মিলিয়ে এখন ইসলামই দার্শনিক হয়েছেন তে ইসলামকে দার্শনিক ব্যাখ্যায় ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু ইসলামের সাথে আসলে দর্শনের সমান জ্ঞান আর দর্শন হচ্ছে মানুষের চিন্তারটা শত কিছু ধারণা কি দিন না এই জন্য ইসলামের সাথে সৃন্দার যারা অবসরী তাদের কাছে দর্শনের কোনো ভেলু নেই দর্শন আমি নিষেধ করতেছি না আপনি আবার রাগ করবেন না বলবেন যে উনি তো দেখা যাচ্ছে দর্শনে করতে আপনি দর্শন করেন যেমন আপনার ফাইনান অঙ্ক আছে না কতগুলো সব সুদের অঙ্ক ঠিক কিনা সব সুদূর অঙ্ক আমার স্টুডেন্ট পরীক্ষা জিজ্ঞেস করলাম যে এই তোমার অঙ্কগুলো করো কিসের অঙ্ক এদের টাকার হিসাব চান কার টাকা এগুলো এটা টাকা নয় উনি কেন কারো টাকা এই এটা হিসাব করতে হিসাব তুমি কেন করতেছো কেন তোমার এই মূল্যবান সময় এই অপ্রয়োজনীয় কাজে তুমি নষ্ট করতেছ শুধু সুদের ইসার ছাড়ার যেগুলো যেগুলো আমরা শিক্ষা করার দরকার ছিল সেগুলো কোনো খোঁজখবর নেই এটাই বলছিলাম এই দর্শনের কোনো প্রয়োজন নেই যে দর্শন সাথে ইসলামের সামান্যতম কোন সম্পর্ক নেই দ্বিতীয় গোষ্ঠী হচ্ছে কালান শাস্ত্র এরা যারা সুন্দর অনুসারী হবে তারা এই তথাকৃত কালাম শাস্ত্র এলমে যে জ্ঞান রয়েছে এতে বিশ্বাসী নয় এলমে কালাম বলা হয়ে থাকে এটা একেবারেই দৃষ্টিভঙ্গির পরিপর্ত কারণ হল কালামের মধ্যে যত কথা আছে আছে সব উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রব্দুলকে প্রমাণ করা কিন্তু আল্লাহ তালাকে করতে পারবেন আপনার কেউ বসে এখানে তারা ওই চেষ্টা করে আল্লাহকে প্রমাণ করার জন্য আল্লাহ রব্ল আহমিনিস পাহাড় ডাকলেন তখন আল্লাহ আর কোন কিছু বললেন না ইন্দামি আনা আমি আল্লাহ সোজা কথা বলেছিলেন আমার পরিচয় তুলে ধরার কোন দরকার নেই আল্লাহ তালা পরিচয় তুলে করার কোন দরকার নেই আনা থাকার আমি তোমাকে মনোনয়ন দিয়েছি এখান থেকে শুরু করেছেন সহজ কথা অনেক কঠিন কথা আল্লাহ সুবাহ না বলেন যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটা আলোচনা হয়ে গিয়েছে কিন্তু যুক্তি তর্ক বিদ্যায় বিশ্বাসই হবে না সুন্দর অনুসারীরা কোরআন একটা দলীয় নিয়ে আসলেই সেখানে যুক্তি নিয়ে আসে হাদিসের একটা দলি নিয়ে আসলেই সম্ভাবনা আছে বলেছেন অনেকের সাথে মনে হয় যেন রাত্রের সাথে দেখা হয়েছে তিনি যে হাদিসটা তার সাথে বলে দিয়েছেন যে আমি এই উদ্দেশ্যে বলেছি অবশ্যই ফিজুল হারামানের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে সত্য করার যদি কোনো প্রকল্প কারা থাকে তাহলে তিনি হয়তো করতে পারবেন কিন্তু রসুল্লাহ সাল্লাহাম স্বপ্নের মাধ্যমে কোন দিন আমাদেরকে দিয়ে যাননি কোনো দিন স্বপ্নের মাধ্যমে প্রমাণিত হয়নি যদি হতো তাহলে संयोजन कार्य नहीं आस দলিলের বিরুদ্ধে যুক্তি তর্কের শেষ নেই বা শূন্য অনুসারী যারা হবেন তারা বিশ্বাস করবে না তারা এগুলো মানবেই না শূন্য ক্ষেত্রে কোন যুক্তি নেই হাদিসের মধ্যে আসতে বলেই সেটা আমরা অনুসরণ করব। যদি যুক্তির দ্বারা সেটা প্রমাণিত হয় তাহলে আমরা স্বীকার করবো না কিন্তু সুন্তিগুলি প্রমাণ করার পর আমি মনে করি নেই মানে অনেক আছে যারা সুল মেহরাজ প্রমাণ করার জন্য বিজ্ঞানের যুক্তি নিয়ে এসে চেষ্টা করেন বিভিন্নভাবে এইভাবে সেভাবে যারা সুল্লাহ সাল হয়েছে এটা বিজ্ঞান প্রমাণ করে আমি একবার একজন আরেককে বললাম যে যদি বিজ্ঞানে যে সাব্যস্ত করে তাহলে আমাদের মেহরাজ হয়ে থাকে হয়টা কেটে বিজ্ঞান যদি এটাই প্রভাব করবে এটা নির্ভর এবং মেয়েরা জ্ভব তাহলে আমরা আমরা তো মেয়েরা আমাদের তো হতে পারতো এটা তো মেয়েরা বিভিন্নই মেঝুদ্ধা যে এটা মানুষের স্বাভাবিক যেই কাজ আছে স্বাভাবিক যে এক আছে আছে এগুলোর মাধ্যমে এটা সম্ভব না এগুলোর মাধ্যমে এটা হবে না এই জন্যই তো এটা মেয়েরা ঠিক কিনা কিন্তু এটাকে আপনি এত কষ্টকের ব্যবহার করতে যাচ্ছেন কি কিন্তু কে আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে এজন্য আমি বলবো যে এটা আসলে গরব প্রক্রিয়া গরম পদ্ধতি এরপরে চতুর্থ নম্বর আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে কাশ জোতি অন্তর্চক্ষু অদৃশ্য দৃষ্টিতে এগুলোর কোন বিশ্বাস সুন্দর অনুসারীরা মোটেও করবে না একেবারে চিন্তা করবে না এগুলো দ্বারা সাহাবিদে আনন্দ সাব্যস্ত হয়নি সুতরাং এগুলো বিশ্বাস করার কোন সুযোগ কোন ব্যক্তির জন্য নেই এরপরে তিন নম্বর দুই পয়েন্টটি আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে এটা আলোচনা কর গত প্রোগ্রামের আমরা একেবারে শেষ পয়েন্টে এই আলোচনা শুরু করেছি সেটা হল বিদাত বিদাতি ও প্রবৃত্তির কামনা বাসনার বিরোধী এদের কখনো তারা সম্মান করবে না কখনো ওদের সাথে তাদের সক্ষতা বন্ধুত্ব থাকবে না আর এদের কাছে যত জোয়া তালি পেছাপি আছে এগুলো আলোচনা জামাত কখনো গ্রহণ করবে না এইটা আলোচনাতে জামাতে এই ধরনের বক্তব্য আলোচনা গ্রহণ করবেন না এ আমরা কয়েকটা কথা বলেছিলাম আমার খেয়াল আছে যে এই অন্যতম গবেষকদের মধ্যে একজন তার কথা আমি বলেছি তিনি বলেছেন যে আতীতের জ্ঞান এটা হচ্ছে কাল রাহারির মালে খেয়াল পরে কিনা এটা হল লবণাক্ত সমুদ্রের মতো পানি অনেক দূষী আর সুন্নাপন্থীদের জ্ঞান হলো এক ফোটা পানির মতো এগুলো পানীয় পান করা যায় পান করলে অন্তত জিব্বাটা নিজে তৃপ্তি পাওয়া যায় কিন্তু লবণাক্ত পানি দিয়ে যদি গোসলা করেন ক্ষতি পান করলেও কি রাত্রি বিশাল বিশাল জ্ঞান দিয়ে জ্ঞানের বহর দিয়ে যদি বিবেচনা করা হয়ে থাকে তাহলে সত্যি কথা হচ্ছে এটা হচ্ছে মূলত এটা হলো লবণাক্ত সমুদ্রের মতো কাজে আসে না মানুষের কাজে আসে খুব কম এর চেয়ে জ্ঞান কিন্তু অনেক লাভ যেমন মিষ্টি পানি অল্প থাকলো গ্লাস থাকলো এটা অনেক লাভ এর মাধ্যমে উপকৃত হতে পারবেন কোন অবস্থাতেই এই বিশাল জ্ঞানের যারা আছে যারা দাবি করছে কিন্তু বিবাহের কারণে তাদের বক্তব্যের কোনো মূল্য আসলে আল্লাহ রাব্বুল কাছে কাছেও নেই মানুষের কাছেও থাকবে না চার নম্বর পয়েন্ট যেটি সেটি আলোচনা করবো এখান থেকে শুরু করছি প্রথম কথা হচ্ছে যারা হবে তারা করেন নিজেরা ইস্তেহাতের দিকে আহ্বান করেন তারা নিজেরা ইস্তেহাত করেন অন্যদেরকেও ইজতেহাদের দিকে আহ্বান করেন এখন প্রশ্ন হতে পারে ইজতেহার আবার কি জিনিস এটা প্রশ্ন হতে পারে না আরো বলেছি সুন্দর করবেন এবং গবেষণা করা হয় তাকে এটা হচ্ছে ইস্তেহার এই ইস্তেহাদ যে কোনো ব্যক্তি করতে পারেন এটা কমন বিষয় এটা একটা কমন বিষয় যেমন আমি একটা মাস জানার জন্য যদি আলমকে জিজ্ঞেস করি এটাকে ইস্তেহার হবে কিনা আপনার কি মনে করেন এবং ইস্তেহার করবে চেষ্টা করবে চেষ্টা প্রচেষ্টা করবে না তাদেরকে আমাদের যে পথ আছে সেগুলো সব দেখা দিব মানে আমাদের বিধানগুলো তাদেরকে জানিয়ে দিব আল্লাহ তালা বলেছেন ইস্তেহার সবাই করবে কিন্তু সেই ইতিহাদের একটা টার্ম আছে যে টার্মটা ইস্তাহের ব্যবহার করা হয়ে থাকে এই টার্মটা হচ্ছে নিয়ে সেখান থেকে ইসলামী শরীয়তের নতুন যে বিধানগুলো আছে এই বিধানগুলোকে নতুন যে মানে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর যে বিধান হুকুম আছে সেই হুকুমকে উদ্ঘাটন করা এটাকে একদম লোক ইশতেহার বলেছেন এই দুটি কাজই ক্লাম পর্যন্ত বহু থাকতে হবে অন্যথায় ইসলাম ইনকমপ্লিট থেকে যাবে এবং ইসলামের জ্ঞান থেকে মানুষ বঞ্চিত হয়ে যাবে প্রথম যে কম কমন যে বলেছি কমন যে অর্থটা বলেছি সেটা হচ্ছে ইসলামকে জানার জন্য ইসলামের বিধানকে জানার জন্য প্রত্যেকে যদি চেষ্টা না করে তাহলে তিনি আসলে ইসলামের জ্ঞান লাভ করতে পারবেন কিনা না লাভ করতে পারবেন না এবং সুন্দর অনুসারে এই কাজ করবে বসে বসে এটা বলবে না যে হুজুরে কি বলছেন হুজুর ঠিক যেভাবে যেভাবে নামাজ পড়ছে হুজুর দিকে তাকে নামাজ পড়বে এমনটা না হুজুরের জিজ্ঞেস করবে কিভাবে রুকু কেন এটা নাম কি এটা নাম রুকু রুকু কাকে বলে যাতে করে তার মধ্যে এই জ্ঞান হতে পারে যে এটা হচ্ছে এবার এবং এবারের পদ্ধতি হচ্ছে এমন এটা হলো সুন্দর ইস্তেহাদ দ্বিতীয় আরেকটা হচ্ছে কেমন পড়ছেন হাজার বিষয় আসবে যেগুলো নতুন যেগুলো সম্পর্কে আসলেই সরাসরি কোরআল হাদিসের বক্তব্য আসেনি যেমন আপনি যদি কোরআয়ের সমস্ত কোরআন একবার করে দেখেন সিগারেট সম্পর্কে কোথাও উল্লেখ পাবেন কিনা আছে তাহলে এখন সিগারেট হারাল না হারাম এটা বের করতে হবে কিনা না আমাদেরকে এটা চুপ থাকলে চলবে এই জন্য একদম যদি মনে করেন যেহেতু আল্লাহ তারা উচ্চারণ করেন আলোচনা করাই হার সবকিছু সামনে আমরা আলোচনা মধ্যে বলবো যে এ ধরনের একটা গুরুত্ব বেরিয়ে তাহলে প্রথম কথা হচ্ছে যে এই বিধান কিন্তু আমাদেরকে জানতে হবে কেমন পর্যন্ত নতুন বিষয় আসবে এবং বিধান আমাদেরকে জানতে হবে এগুলো জানতে হলে যেমনি ভাবে সাইন্স বুঝতে হবে তারা এখান থেকে ইসলামের যে বিধানগুলো আছে সেগুলো সম্পর্কে তারা কি করতে পারবে নতুন ভাবে আবার এক্সপ্লোর করতে পারবে কিছু বিধান যে বিধানগুলো আসলেই কোরআন এবং হাদিসের মধ্যে আছে কিন্তু আমরা তারা করি আমরা তারা যেমন আমি আপনি আমার সবাইকে মিলে এখন আজকে এই রাত বসি এই রাত বসে রসুলটা নিয়ে গবেষণা করি ছোট ভাইকে তাকে আবদুল্লাহ কে লক্ষ করে বলছেন ইয়া আবা আবু তার নাম আব্দুল্লাহ তাকে দিয়েছেন আবু তোমার যে নৌকায় চুরি পাখিটা ছোট্ট করেছে এখন আমরা যদি এবং স্বাধীনতার এক হাদিস থেকে আশিটি বাচ্চারা বের করেছে এখান থেকে আশিটি বাচ্চারা বের করেছে আশিটি বিধান এখান থেকে বের করেছেন তাহলে মানে বুঝতে হবে ह किस विषय आज विषय गुरु सत्य पर्थे ज्ञान विषय आज जो गोर कर आनते समुद्र मध्य अनेक किसी पाव जाए ठीक क्या क्योंकि सबा की समुद्र थे मुक्ता नहीं आसते ইতিহাদের বিষয়টি হ্যাঁ এখন আমি বলবো যে আপনারা বলছেন আপনার হয়তো প্রশ্ন আসবে যে আপনাকে বলছেন ইসতেহার করতে হবে ইস্তেহার দিদিকে আহ্বান করবে তাহলে ইস্তেহার করলে তো আমরা আগে যে সমস্ত আরে মোলামা ইস্তেহাত করেছেন मुस्ताहिदा गए नाम तेपारे अवस्थान हाँ तुम्हारा अनुसार सम्मान कर गाली गास्तेह लोक इश्तेहत कम मानुष इज्तेहत करते समय समय इश्तेहत कर तरह इश्तेहार मध्य भूल हर सम्भवना ग्रहण जोग्य हर सम्भवना ग्रहण जोग्य हार्ड से সম্ভাবনা রয়েছে দুটোই সম্ভাবনা রয়েছে কিন্তু এই কারণে তাদেরকে কটাক্ষ উপহাস করা যাবে না এই কারণে তাদের প্রতি খারাপ আচরণ করা যাবে না তাদের প্রতি দুর্ব্যবহার করা যাবে না এবং তাদের কঠিন ইজ্জত মানুষের কাছে হানি হবে এমন করা যাবে না এই জন্য আসাকের দেবাস্কের রহমানসুল্লাহ তার তারিখ দেবাস্কে মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন তা তোমার সতর্ক থাকো বলো মানে ওলা না আলমদের গোসতে খাওয়া থেকে এটা শুধু গোস্ত নয় এটা হচ্ছে বিষাক্ত ঘোষ এমনি তো মৃত ব্যক্তির গোস্ত খাওয়া যায় গেছে কিনা হারাম না আর বিষাক্ত ঘোষ যদি খান তাহলে অবস্থাটা কি দাঁড়াবে মৃত্যু নিশ্চিত হবে আবার হারাম কাজও হবে দুটাই একসাথে হয়ে যাবে খেয়াল রাখবেন আমাদের দায়িত্ব নয় তাদেরকে কটাক্ষ পাঠ করার আমাদের দায়িত্ব নয় বিষাক্ত করেছেন এমনকি আমি হাবিজ সন্তুদ্দিন দেখেছি এমনি আইন রহমতুল্লাহ যখন লেখেছেন সেখানে কথা নিয়ে রিপিট করে তিনি উল্লেখ করেছেন একথা তিনি করেছেন যে এমনি আইন রহমতুল্লাহ পূর্ববর্তী আলেমদের ব্যাপারে শুধুমাত্র হাবিজের ক্ষেত্রে আইন রহমতুল্লাহ তাহান করেছেন শুধুমাত্র আলেমদের সমালোচনা করেছেন এখন ছোট্ট জাহির রহমতুল্লাহ কথা বলেছেন যে পূর্ববর্তী আলেমদের ব্যাপারে কিছু কথা বলার কারণে তার ব্যাপারে ওরামাই বলেছেন যে তিনি কারণে হয়েছে। তিনি ব্যক্তিগত ভাবে খেয়াল রাখতে হবে খালি কথা বললেই হয়ে যায় না এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এজন্য পূর্ববর্তী আলেমরা ভুল করতে পারেন ভুলের উদ্দিকেও নয় কিন্তু তার বেশি লাগা আমাদের দায়িত্ব নয় বুঝে আসছে না। কিন্তু তার ভুল অনুসরণ করা আমাদের দায়িত্ব কিনা ভুলকে অনুসরণ করা আমাদের দায়িত্ব নয় ভুলটাকে অবশ্যই পরিহার করতে হবে কিন্তু তার পিছিয়ে আমরা লাগবো না এরপর শুনবার থাকবে তারা কোথায় বিশ্বাস পোষণ করবে না যে ইস্তেহারের বন্ধ হয়ে গেছে আজকে শোনা যায় মসজিদের মধ্যে খোদ্দার মধ্যে পর্যন্ত তথাকথিত কিছু কিছু ক্ষতি আছে বলতে চান যে দরজা তো বন্ধ হয়ে গেছে এখন প্রত্যেকে আবার মুস্তাহিদ বেরিয়ে আসবে এই দরজা কে আর বন্ধ করলো কে মিথ্যা ইস্তাহের দরজার সারা জীবন উন্মুক্ত থাকবে এটা বন্ধ হয়ে গেছে এই বিশ্বাস করার কোন অবকাশ নেই কোন বিশ্বাস করবে যে ইস্তেহারের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ইস্তেহাতের দরজা বন্ধ হয়ে গেলে তাহলে ইসলামের যে বিধান এই বিধানের মধ্যে কেউ যাবে হ্যাঁ বিধান এর ব্যাপকতা যে আছে এই করে দেওয়া হবে ইসলাম পর্যন্ত আর মানুষের জন্য একটা প্রযোজ্য জীবন বিধান হিসেবে অথবা ডিম হিসেবে কি হবে না হবে না কেন পর্যন্ত নতুন নতুন মাসলাম আসবে আগে আপনারা দেখেন কিতাবুল হজ হজের যে মাসলা মাসলামগুলোর মধ্যে আসছে সেগুলো খুবই অল্প পুলিশ হয়েছিল এবং কিতাবুল হজ পুরোটা করলে আর বর্তমানে যে মাসালা মাসাইল দেখা যায় এগুলো অন্তপক্ষে দশ ভাগের এক ভাগে উল্লেখ নিয়েছে এখানে বর্তমানে হজের মাসালামশাইল এত ব্যাপক হয়ে গেছে। তো এখন এগুলো সমাধান করতে দিবে এগুলো সমাধান দিতে কোন সুযোগ নেই হয়ে গেছে এবং ইস্তেহার করার কোন করবেন না এ কথা দলিলের বাইরের কথা দলিল ভিত্তিক বক্তব্য নয় এ কথা দলিল ভিত্তিক বক্তব্য না সুতরাং আমাদেরকে ইস্তেহারের দিকে কি করতে হবে আগ্রসর হতে হবে এবং ইস্তেহার আমাদেরকে করার জন্য চেষ্টা করতে হবে আর ইস্তাহ করার জন্য চেষ্টার জন্য যে সমস্ত জ্ঞান একজন ব্যক্তির জন্য অপরিহার্য আপনারা জানেন আবু বকর আল্লাহ তারা নাকি সমস্ত হাদিজের হাফেজ ছিলেন কিনা হ্যাঁ সমস্ত হাদিজের হাফেজ ছিলেন সাহাবিদের মধ্যে একজন সাহাবিদ ছিলেন যিনি সমস্ত হাদিজের হাফেজ ছিলেন তাহলে कुर हानीज बुजे इन इसलमेर विधान मुक्त होते क्यों इतिहाहार करतेम आबुआनिका सम्पर्भर আহ মকাদিমার মধ্যে আব্দুর রহমান রহমতুল উল্লেখ করেছেন তিনি বলেছেন যে সত্রটা আদিজ জানা ছিল তা আমার মানে এই বিষয় তা করার জন্য বলছি না মানে উদাহরণ দিচ্ছি বুঝে আসছে ভুল বুঝবেন না আবার ছিল সত্রটা আদিজ জানা ছিল সত্রটা হাদিজ যদি আলমতায় জানতেন তিনি ইস্তেহার করছেন কিনা ধরে নিলাম যে সত্র হাজার জানতেন সত্র হাজার জানলে তো আর অনেক বাকি হয়ে গিয়েছে ঠিক কিরা সত্র কথাটা মানে বাদ দিলাম বাদ দিয়ে বললাম সত্র হাজার জানতেন তাহলে তো আরো বহু হারিস বাকি রয়ে গেছে। সুতরাং কোন একজন ব্যক্তির সমস্ত জ্ঞান নিয়ে ইস্তাহার করতে হবে এই বক্তব্য সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর এ বক্তব্য কি সম্পূর্ণরূপ বিভ্রান্তর কোন একটা মাস আলা বুঝে যদি তার কাছে ওই মাস আলো বোঝার জন্য ওই মাস সারা সংশ্লিষ্ট জ্ঞান থাকে কোরআন এবং হাদিসের জড়িল থাকে তাহলে তার জন্য ইস্তাহার করা যথেষ্ট তার জন্য ইস্তাহ যথেষ্ট তবে কোরআন এবং হারিস বুঝতে হবে तर देख थी? थी दे दे आलो, आलो देखे देखे आल्ला तला कुर अर्थ बुझे जिदा जिदा এটা কিন্তু কোরআন মানে মতো ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত ইবাদতের দরকার নাই তাহলে পুরা আনটাই পড়া পুরো দিনটাকেই তো আমরা বরবাদ করে দিব দিনের কোনো দিক আমাদের থাকবে না এরপর আমরা যাই তাহলে जब एक कथागुलसार इश्तेहार अपरिहार्य दावी क्या क्या गु नम्बर होता है पूर्वती आलम समालोचना करते दावी नीति आलम समालोचना आलम समालोचनार मध्य कोट नहीं কিন্তু তার বক্তব্য বড় ধরে সেটা গ্রহণযোগ্য নয় এটা খেয়াল রাখতে হবে এখন একবার লোক আছে যে মানে আলেমদের কিচ্ছু তার এটা একটা হয়ে গেছে এটা বলুন আমি একবার ছোটবেলায় ছোটবেলায় বলতে অনেকদিন ছোটবেলায় না যখন আমি মাদার কাছে আলম করি তখন এক জায়গায় একটা মাহফিল গেলাম একদম নির্ভরযোগ্য ব্যক্তি অনেক বড় জ্ঞানী মাহফিল আস্তে শুনলাম শুনলাম আমি নিজেই গেলাম আমি পরে আমি আমি দেখলাম যে যত গালিগালাজ করতেছে যত কটুক্তি সম্পর্কে বিবেচনায় মনে হয়েছে খুবই নম্রানি মনে হয়েছে কোন আলিম সম্পর্কে বিছনে আগার দায়িত্ব আমাদের নয় কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে এ কুমত সঠিক নয় হাদিস দ্বারা সমর্থিত নয় এটাই যথেষ্ট তাদের সমালোচনা করার আমাদের দরকার নেই এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আলেমদের সম্মাননা প্রদর্শনার দাবি প্রত্যাখ্যান করতে হবে না একদম তাহলে তো আপনি আলেমদের যদি কথা মেনে নেন তাহলে তো আপনি সুন্নাকে প্রত্যাখ্যান করতে হবে না একজন আলেমকে সম্মান করা অর্থে এই নিয়ে যে আপনি সুন্নাকে প্রত্যাখ্যান করবেন আপনি শূন্যকে মেনে নিয়েই আবহাওয়া রহমতাম একশো এক স্কিল তার জন্য বের করলাম কিন্তু তারপরে আমি তার মধ্যে তার ভিতরে গিয়ে পড়ার আমার দরকার নেই কিন্তু খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে মানে কি সম্মান করা অর্থ নেই যে শুননাকে আপনি প্রত্যাখ্যান করবেন चेष्टा कर दिन बेपारे गई गवेषणा के मर्यादा रहा कौन अवस्था से ही तरह सम्मान के सामने रेखे सुन्ना के प्रत्याख्य कर अवकाश बाई तीन नम्बर प्रश्न हमेशा তাকলিদ না করলে যে তাকে অসম্মান করছেন এই কথা যদি কেউ বলে সে বোকা আহমক কারণ তিনি নিজেই তাকলিফ নেবেন কি করেছেন নিষেধ করে গেছেন সুতরাং এই তাকলিফ কেউ করেছে নিজের উপর নিজে বাধ্য করে নিয়েছে সে আসলে আগ্রহী বা বক্তব্যকে কি করেছে বৃদ্ধাচরণ করেছে না আমরা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি একজন ব্যক্তি সম্পর্কে তাকলিদের মধ্যে কোন সম্মান নেই বরং তাকলেদের মধ্যে তার প্রতি বড় অসম্মান রয়েছে কি অসম্মান রয়েছে অসম্মান রয়েছে তার কথাকে সত্যিকার বিচার না করে তার কথা সত্যিকার না করে তাকে মেনে আর কথা তিনি স্বীকার কখনো করেন কোন আলেন কোনো কোন বিচার বিশ্লেষণ ছাড়াই দলিল ছাড়াই তুমি গ্রহণ করো আর তাকলেটা হচ্ছে দলিল ছাড়া কি করা তার কথা এভাবে গ্রহণ করা এক্ষেত্রে শূন্য অনুসারে যারা হবে तारा एक विषय अत्यंत दृढ़ हल्का मन करें तकली सुन्नर अंशन पथे बड़े बाधा तकली सुनार अंशन सब क्षेत्र बड़े की बाधा कारण हल अंध तकलीफ जो आप बुधवार हादिस के बैठे दीबें तकलीफ के बाध्य दीबें तो आप जुटे अवस्था मतलब এই জন্য সুন্দর এটা একটা দৃষ্টিভঙ্গি সেটা হলো চাকরিদের পথে একটা কি বড় বাধা কিন্তু সুন্দর অনুসরণ করলে যে কোনো ব্যক্তি তাকলিম মানে করতে পারবে না এটা সঠিক নয় কোন ব্যক্তি আহ্বানী করা রহমতুল্লাহ যদি বা বাবা অনুসরণ করেন আর সুন্নারে অনুসরণ করেন এটা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে না একটা মাছ আলার মধ্যে আপনি হাতে অনুসরণ করলেন করলো না সুন্ধারা অনুসরণ করলো না মা যেতে চলে গেলো না এই মাঝামাঝি এই ধরনের মাঝামাঝিতে যদি কেউ যায় শুধু সূন্যার কারণে এটা তার জন্য জায়জ রয়েছে যেহেতু সূন্যায় এটাকে সাপোর্ট করে তাহলে আমরা ইস্তেহারের বিষয় নিয়ে আলোচনা করার পরে এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো পাঁচ নম্বর পয়েন্ট সুনার অনুসায়ীদেরকে বুঝার জন্য এবং তাদেরকে জানার জন্য তাদের পরিচয় লাভ করার জন্য পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে সকল গ্রুপ ধারা ও কাদের ক্ষেত্রে সুনার অনুসায়ী যারা হবে তারা মধ্যমপন্থী হবে তারা কি হবে মধ্যমপন্থী হবে এখানে কিন্তু গুরু বুঝার অনেক দৃষ্টিভঙ্গি আছে মানে আলু বসা তিজে দেখুন ইসলাম মধ্যম পন্থা ইসলামের মধ্যম পন্থা এই মু একটা কনফারেন্স হল চট্টগ্রামে তো আমি গিয়েছিলাম তো এখানে এই কনফারেন্সের মধ্যে আমাদের এক বড় মানে গবেষক এবং আমাদের ইউনিভার্সিটি বড় একজন দায়িত্বশীল তিনি একটা এটা কি বলে যিনি একটা আর্টিকেল দিয়েছেন আল বসতি ইসলাম মানে ইসলামের ক্ষেত্রে মধ্যম পন্থার অনুসরণ এই কনফারেন্স মধ্যে মানে পুরা কনফারেন্সে সভাপতি ছিলেন আমাদের ইউনিভার্সিটি যে মারা গেছেন লোকটা খুব জ্ঞানী মানুষ দার্শনিক দার্শনিক যেটা যে দার্শনিক এরকম দার্শনিক ভয় করতে দার্শনিক তো এরপরে যখন সভাপতির বক্তব্যের আসলো সভাপতি মানে জিনিসটাকে পুরো উল্টাই দিলেন সভাপতি বললেন যে ইসলামের মধ্যে পুরোনের নিয়ে আসলেন যেখানে এই আলোচনাটা এই কনফারেন্সটা ফোন বলতো কনফারেন্সের এই বিষয়ে বসতেই ঠিক না এবং এই কনফারেন্স টা ঠিকই না এখানে এই ভুলটা কোথায় হয়েছে এই যে দার্শনিক বিষয়টা গোষ্ঠী লিখলেন শেখুল ইসলাম রহমদুল্লাহ দার্শনিক বলছেন যে দার্শনিক বিষয়টা আলোচনা করতে হলে তাদের যুক্তি কিশন থেকে দেখতে শুরু করতে হবে নিজ থেকে তাদের যুক্তির মধ্যেই তাদের রোদ করার মতো তাদেরকে করার মতো তাদের অপোর্ট করার মতো বিষয় থেকে দেয়। সত্যিকার ভালো বুঝের লোক থাকে তাহলে তিনি সেটা বুঝতে পারবেন কারণ মধ্যম কন্থে এখানে আলোচনা করা হচ্ছে মূলত দুইটা বিপদ বিষয়ের মধ্যম পন্থা হয় না বুঝে আসছে না একটা বিষয়ের মধ্যে যদি এবং ইসলাম আর কুপির মধ্যে হয় না কিন্তু সমান করার বস্তু বলতে একটা প্রান্তিকতা আর হচ্ছে কি মানে একটা প্রান্তিকতার মধ্যে থাকতে পারে এই এখানে মধ্যম বিষয় এসেছে কিন্তু তিনি গোলা বিষয়টাকে একেবারে ইগনোর করে দিয়েছেন একেবারে মানে আলোচনাকে বাদ করে দিয়েছেন আল্লাহ স্পষ্ট করে বলেছেন সবার অর্থ জানা আছে আর অর্থ এবং ব্যাখ্যা অনেক দীর্ঘ সেদিকে আমার জেলে আজকের আলোচনায় আমি যেতে পারবো না জন্য মূল কথা যেটা সেটা বলছি সেটা হলো এই উহকে উম্ম বলা হয়েছে মন্তব্য বলা হয়েছে ওয়াসের অনেকগুলো অর্থ রয়েছে তার মধ্যে একটা অর্থ এটাও মধ্যমপন্থী আসলে সত্যিকার বিষয় হচ্ছে যেটা সেটা হলো এই কোন দিক থেকে প্রথম হচ্ছে তারা মুসাম্মান ইমান ইমানের যে মুসাম্মা ইমানের যেই উদ্দেশ্য বা ইমান বলতে যে জিনিসটাকে বোঝায় এক্ষেত্রে সুন্দর অনুসারী একটা মধ্যমপন্থী হিসেবে পরিচিত কারণ এখানে দুই লোক দুই সীমা করে দিয়েছে একজন হচ্ছে মুরঝিয়া সম্প্রদায় আরেকজন হচ্ছে খারিজ সম্প্রদায় খারিজি সীমালম্বন করেছে মোর জিয়া শীবালম্বন করেছে কিভাবে মাল জিয়া বলেছে ইমান আনার পরে যত গুণা করতে পারো ইমান আর কি আর ছুটবে না এটা সরকারি চাকরির মতো যত চেষ্টা করে টিম আর কিন্তু ইমান ভঙ্গকারী বিষয় আছে এগুলোর মাধ্যমে ইমান বিনষ্ট হয়ে যায় কিন্তু মর্জিয়ারা বলতেছে না ইমান আনার পরে যত গুণা আছে গুণা করতে কোনো অসুবিধা নেই এটা একটা চরম এটা একটা একদিক থেকে সম্পূর্ণতান্ত্রিক দিক আবার এর বিপরীতে আসতে খারিজি সম্প্রদায় খারিজিরা বলছে যে ইমান আনা বলছে যে ইমান আনা যদি কোন কারণে ঘুনা করে তাহলে সে কাজ এবং খালদুল মোহাল্লা কিন্নার শিরস্থায়ী ধান্ডাবেন এটা আরেকটা এই দুই রকম মুদন পন্থা মুসলমান ইমানের ক্ষেত্রে সুন্দর অংশীরা করেছে सन्धा अनुसारणलेक् गुणा पड़ने का कारण से तुक हो गतिप्रप्त हो जाननामाम जो इमान सत्यार बहन कर सत्यार बीस तहिद बहन तहान्न बाचार एक पथ तरह तक यह स्पष्ट बुझे जाकर बक्त्य मध्यम पढ़ती क्या মধ্যে আস অনেক দীর্ঘ আলোচনা অনেক দীর্ঘ আলোচনা তার মধ্যে কয়েকটা পয়েন্ট আলোচনা করব সুন্দর অভিষার মধ্যে একবার মনে করে থাকেন যে ইমাম হচ্ছে একেবারে নিবাসীত একেবারে মৌলিক বিষয় শুধু আত্মস কবিল জিন একদল মনে করেন যে শুধু ইমান হচ্ছে আত্মস্তিক যে নেন শুধু অন্তরের বিশ্বাস এটা হচ্ছে মূলত সমস্ত আমল সব কিছুর নাম হচ্ছে ইমান কিন্তু সুনাম বিশ্বাসী যারা আছেন তারা বলছেন যে না ইমানটা মূলত এরকম নয় ইমানটা এরকম নয় ইমানটা যেমনি ভাবে পরিহার করে তাহলে সে কি হবে না ইমান থেকে খারিজ হবে না ইমান থেকে খারিজ হবে না আচ্ছা তাহলে সেখানে একটা মধ্যম কি করেছে অনুসরণ একটা মধ্যম পন্থার অনুসরণ ভাবে তারা मध्यम पन्थ अनुसरण कराफेजी सम्प्रदाय नासिमी सम्प्रदायर माध्यम राफेजी आकिदा कि राफेजी शिवदी आकबीला सबाई का शुद्ध चार पांच जन सहबी छाड़ा सा गाली गलत छाड़ा कि अबरुक अब्दुल्ला तुखे गालीगाल करें अब्दुल्ला गालीगालाज करें आयशाबिल्लाके गी गाज करें यहबीदे गाली गाल छावे और किस राफिजी आकीिदा আবার ওইদিকে নাসিফি সম্পর্কে যারা আছে তাদের আকিরা হচ্ছে তারা সুনির্দিষ্টভাবে আলিহ্ন আবি তালেবীর বিরুদ্ধে তারা কি করেছেন অবস্থান নিয়ে নিয়েছেন কিন্তু সুনাপন্থী যারা আছে তারা মূলত এই দুই পক্ষের একটা মাঝামাঝি অবস্থান নিয়েছেন আলি এর আবী তালেবাজি আল্লাহ তালান সম্পর্কে তাদের দারণা তিনি আলাইবুল আর বাহ চারজন ইমামের মধ্যে একজন আবার চার ইমাম বলতে ওইটা বুঝাচ্ছি না মাঝে ইমাম নয় जारज्जे कथा रसल्लाम्बी महदगी मध्य विश्वास करेंबिया सबाई रसलहम पर इसलाम प्रतिष्ठित छेटार मध्य सामा विधानवस्था माध्यम तहुधी करें नाई बड़ा प्रांतिक मध्य पड़े ना प्रांतिका अवलम्बन करीखने स्नारंधन आदि का पावा बुझे से अनुसरण करते किसी अनुसरण करते सुन्नार अनुसरण करते गुरु बाराबाड़ी करते अवस्था ही আমাদের আমাদেরকে উপদেশ দেয় না ছয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো শূন্যার অনুসারী যারা হবে তারা বাস্তবতার অনুসরণ করবেন পতোয়ার ক্ষেত্রে অলমের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে বাস্তবতা কি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবতার আলোকেই শুধু বিধানসমূহ সমাধান দিবেন ছয় বিষয়গুলো সমাধান দিবেন ধারণা প্রসিত বা কল্পিত কোন বিষয়ের অগ্রিম সমাধান প্রদান থেকে বিগত থাকবে ইরাকে একদল লোক বেলে আসলো তারা এদেরকে ঘটনা ঘটে নাই হাজার হাজার ধারণামূলক ভাবে বের করে দিয়েছে বুঝে আসছে কিনা এক হুজুরের কাছে গেছে কেউ হুজুর বলছে যে হুজুর ধরেন একজন লোক এমন এক জায়গায় গেছে যেখানে পানি নেই তখন কি করবে এমন করবে পানি নেই এমন করবে আচ্ছা মনে করেন এই লোকটাই এমন এক স্থানে গিয়েছে যেখানে পানিও নেই মাটিও নেই সে কি করবে এই গুলো লাঠিও তো দিয়েছে বলে এই জায়গায় যাবি করে এই জায়গায় যেতে এই জায়গায় যাওয়ার কারণ কারণ এখানে এই যদি মাছ তারা এমন হয় যদি মাছ তারা এমন হয় যদি যদি করতে করতে হাজার হাজার লক্ষ লক্ষ কল্পিত মাছ আলাপ প্রতিবাদ সুন্দর বিষয়ীরা এই ধরনের পন্থার অনুসরণ করতেন না এই দৃষ্টিভঙ্গি কি করতে না করতেন না তারা তোমরা বিষয়ে কোথায় বলে ইমাম মালিকুলার কাছে একজন আসলো এসে বলতেছে ইমাম এ মাছার হুকুম কি দেখুন সেইটা তখন সে বলতেছে আর কোথায় শুনে পড়ে ইমাম মায়ের কমতুল্লা বলছেন তুমি কি ইরাক থেকে আসছো কিনা কারণ তুমি যে নিয়ে যখন কি মনে করেন তুমি হয় মানে বুঝছেন যে ইরাক থেকে এসেছে আগমন করতে পারে এর আগে ঘটেছে তখন এমন মারে কাহতুল্লাহ বললেন বাস্তব হোক বাস্তব হলে আল্লাহ করে রোগ না হওয়ার আগে চিকিৎসা ইসলামী বলবো তারাই বুঝতে পারছি যেটা রোগ হলে চিকিৎসা এরকম সুন্দর ব্যবসায়ীদের আরেকটি পরিচয় তারা রোগী চিকিৎসা গ্রহণ করে থাকেন হ্যাঁ এক্ষেত্রে আরেকটা বিষয় এই সুন্দর ব্যবসায়ীরা করে থাকেন সেটা হলো। কোন নূতন সমস্যা যখন আসবে তখন কোরআন এমন হাজি থেকে এর প্রকৃত সমাধান তারা করার জন্য চেষ্টা করেন তারা এই বলেন না যে কোরআন হাজি সমাধান নেই এটা শুনলে একদম লোক আছে যে নূতন নূতন সমস্যা আসতেছে তারা বলছেন কোরআন এমন হারিজের সমাধান নেই যে দিব তার করে দেখ যেহেতু আল্লাহ তারা বলেন নেই সেহেতু আমরা এখানে কি করবো না ভারতের একদম লোকদের হয়েছে এদের নাম দিয়েছে ঘোরা হাজি শুনতে কি না তারা এখানে কেউ জানেন কিনা অপরিচিত মনে না বাংলাদেশের গরিব গোড়া বা গরিব হচ্ছে তো এই গোড়াবা আহ্লাহিস যারা আছে এরা এরা মনে করেন যেহেতু ব্যাংকের যে সুদ এই সুদের কথা আসেনি তবে না শুনলেন আসলে দৃষ্টিপন্ধ পোষণ করে না প্রতি জিনিসই করি ঠিক কিনা কিন্তু করছে সেখানে কোয়ার এখন হারিসের পাশাপাশি তাকে আলো দেখতে হবে এবং হারিফের মধ্যে মনে তো কথার বিধানের মূল্যি দেওয়া আছে দেওয়া আছে কিনা মূল্যি দেওয়া আছে সেই মূল্যের আলোকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে এখন সেখানে যদি মানে চাউলের কথা কোথাও নেই এবং চাউল খাওয়া হবে রা আপনি তো বলবেন কিনা এজন্য খেয়াল রাখতে হবে যে আসলে এটাও কিন্তু সুন্দর ব্যবসায়ীরা করেন না প্রধান প্রধান আসলেই কোরআন হানিজ থেকেই তার কি করেন সেখান থেকেই তার বিধান বের করেন তবে কোরআন রহমান হানিজ থেকে বিধান বের করার সময় খেয়াল রাখতে হলে যে সত্যিকার বিধান বের করতে হলে ওই বিষয় সম্পর্কে ওই বাস্তবতা সম্পর্কে জ্ঞান নিয়ে তার বিধান বের হবে বাস্তবতা সম্পর্কে জ্ঞান না নিয়ে বিধান হবে না যেমন খুব সহজে বলি এক আমাদের ভারতবর্ষের সত্যি বড় অরেন্দ্র মুদ্রন তাকে জিজ্ঞেস করেন মাইকের মধ্যে ক্রয়াসি কি বলেন মাইক আবার কি জিনিস মাইক হচ্ছে এটা আগুন আগুনের মাধ্যমে শব্দকে অনেক বড় করে ফেলে বলছে না আগুনে কোরআন পড়ানো যায় মাইকে বলাই যায়িস এখন মাইক সম্পর্কে তাকে দাওয়া দেওয়া হয়েছে মাইকের জ্ঞানটাও কি তো তো কি না শুদ্ধ এটা কত মাইকের সন্ধ্যা তো সে তাকে বুঝবো সন্ধ্যা সেই সন্ধ্যাটা আসলে সঠিক সংজ্ঞা দেওয়া হয়নি বুঝে আসছে কিনা মাইক তো আসলে আগুন না তাহলে তিনি সবচেয়ে বড় কিন্তু মাইকের এই জন্য অগ্নি ফুটুয়া তেমনি ভাবে দিবে না তেমনি ভাবে কোন কল্পিত ফটুয়া কোন ধারণামূলক ফটুয়া শূন্য অংশ দিবে না ধারণামূলক কোন সমস্যার সমাধান তারা দিবে না এবং সেই ক্ষেত্রে বাস্তবতার জ্ঞান তাদের কাছে থাকতে হবে বাস্তবতার জ্ঞান না নিয়ে একটা বিষয় সম্পর্কে ধারণা যদি কোনো জ্ঞান দেওয়া হয় তাহলে সেটা গল্প সেটা গ্রহণযোগ্য হবে না এটা খেয়াল রাখতে হবে সাত নম্বর সাত হচ্ছে সুন্দর যারা হবে তারা ঐক্য সমন্বয় ও পারস্পরিক সম্প্রীতির চেষ্টা করবে সূন্য অনুসরণ করবে অথচ যে প্রকার তাহারিস আছে যেহেতু বিচ্ছিন্নতা আছে সব বিচ্ছিন্ন তৈরি করবে কদিন পর পর নতুন আরেকটা কদিন পর নতুন বুঝতে হবে সুন্না মানুষদের ঐক্যের দিকে নিয়ে আসবে এবং সুনার মুচয় হচ্ছে তারা পারস্পরিক সম্প্রীতি এবং সমন্বয় ঐক্যের দিকে মানুষদেরকে করবে বিচ্ছিন্নতা কাবনীয় থেকে লোকদেরকে সতর্ক করবে কোনো প্রকার বিচ্ছিন্নতা এখানে থাকবে না দল উপদল অধিকার সৃষ্টি লক্ষ্যে তাদের কোনো প্রকার নিঃসন্ন প্রচেষ্টা থাকে না আর একজন এসে বলেছে ভাই একটা দল করেন আবার আরেকজন হিসেবে নাকি বলেছে ভাই আরেকটা দল করেন আরেকজন হিসেবে আসিফ ভাইকে আরেকটা দল করেন দল করবেন তাদের দলই করেন মধ্যে সুনার অনুসারিয়া যাবে না বরং তারা বলবে যে একটাই দল করি সেটা হচ্ছে দল সাথে মিশে যায় সুনার অনুষ্ঠান যদি জন্য আমরা বাস্তবায়ন করে নি সুন্নাহ হবে আমরা যদিকে মিশে নেই তাহলে আমরা সুন্নাহ অনুসরণ করতে পারব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এর গিনায়াতের মাধ্যমে যা আমাদেরকে স্পষ্ট করে বলেছেন ওয়া লা তাকুনু কাল্লাযিনা তাফারাকু ওয়া আখতানাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম ওই নাতব মধ্যবশত শুরুতে ইসমু আব্দুল্লাহি জামিআউ ওয়া লা তাফারাকু ওয়া যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম যাকুন্তু বা'দান ফাআল্লাফা তারা ঐক্যের যে মূলনীতি আছে সেই মূলনীতির অনুসরণ করবে আর ঐক্যের একমাত্র মূল্যীতি একটাই সেটা হচ্ছে কোনটা কারণ আপনার সংশোধন না হলে তাহলে আপনি যতই এজেন্ডা থেকে আমিদেরকে একসাথ করেন এগুলো একসাথ হবে না যেহেতু আল্লাহ তারা বলেছেন চাষা কোন গুহম স্বতটা তবে এটা দেখতেছে যে তারা একেবারে এক প্ল্যাটফর্মে এসে ঐক্য হয়ে গেছে কিন্তু না আমি তো জানি বিভিন্ন দিকে আছে ঠিক নেই পর্যন্ত বড় বিশ্বের দায়িত্ব করছে শুরু হয়েছে যেটা থেকে আহ মানে পয়েন্ট অফ গোয়েন্ট যেটা ছিল যেখান থেকে রাসুল উল্লাম শুরু করেছেন সেটা হচ্ছে গোয়েন্দা ছিল শুরু ছিল একেবারে স্ল আকিটার সংশোধন থেকে এই জন্য আকিটাকে কোনো অবস্থা যদি উপেক্ষা করে আকিদাকে বাদ দিয়ে বুঝতে যে সে সুন্দর অনুসারীরা না বারো আরে আপনি হচ্ছে আকিদ আঁকিটা করে এত সমস্যা মুসলিম উন্মায় এত ভয়াল পরিণতি মুসলিম উন্মায় এত দুর্দিন আর আপনি শুধু আকিদা আঁকিটা করতেছেন ব্যাপারটা কি আবার এটা প্রশ্ন যে কথা কথাই শুনলেই আকিদার ব্যাপারটা কি আপনার আপনার সমস্যা আমার কোন সমস্যা নেই এই মুসলিম বন্ধুর সবচেয়ে বড় সমস্যা না হয় তাহলে কোন দিন মুসলিম বন্ধু এক হবে না তাদের একমাত্র পদ্ধতি হচ্ছে একটা সেটা হচ্ছে আকিদার সংশোধনের মাধ্যমে এই এই পণ্য খেয়াল রাখতে হবে যে সম্প্রীতি সমন্বয় ঐক্য না কেন সব কিছু শ্লোগানের মূল কি সব স্লোগানের মূল হচ্ছে আকিরা যদি আকিদার সংশোধন না হয় এই সমস্ত স্লোগানের কোন ধরনের মর্যাদা আল্লাহ রব আলের কাছে নেই এবং সেখানে কোনো ধরনের ঐক্য আসবে না আশার অনুযায়ী যারা হবে তারা মূলত এগুলো কিছুই আকিরা সংশোধন দিয়ে শুরু করেন তাদের কাজী কিছু মূলত আকিদার সংশোধন আর আকৃদার কোন যদি সংশোধন হয়ে যায় সত্যিকার আপনি তাকে বলতেও হবে না যে আপনি হাদিসের আমল করেন বলতে হবে কারণ সেই জানে যে উল্লাহমের কথার অনুসরণ থেকে ধরে সারা তার কোনো অবকাশ নেই তাকে এটা বলতে হবে আপনি তাকিদ করবেন না বলতে হবে কারণ সে জানে যে পরবর্তী সাল্লামের পরিবন্ধী কাজ তাকে বলতে হবে না সুরে ফাঁক নামাজের মধ্যে হবে কারণ সে এটাতে জানে যে সুরাহ ফত আগে নিয়ে গেছেন যে ওইটা সলাত্ময় সুতরাং এই জন্য আকৃতার আগে মৌলিক বিষয়গুলো সংশোধন করতে হবে মৌলিক বিষয়গুলো আলোচনা না করে যদি আপনি মানে গাছের মূলে যদি আপনি দিয়ে গাছের পাতায় পানি দেয়া শুরু করেন তাহলে কয় পাতা দিবেন কয়টার মধ্যে আপনার পাতায় পানি দেওয়া শেষ হবে না এজন্য জন্য এসে মূল আক্রিদার সংশোধনের কাজ টুক হচ্ছে মূলত সবকিছু নির্ভরশীলতা এবং সবকিছুর সংশোধন এবং সকল ঐক্য সম্প্রীতির মূল মিশন হচ্ছে মূলত আকৃদার সংশোধন এই জন্য আক্রিদার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দরপন্থী যদি দেখবেন আকৃদার ব্যাপারে গুরুত্ব দিন সবচেয়ে বেশি আপনি দেখবেন তহিদের কথা আলোচনা করেন সমস্ত আয়াত হতে তহিদের মধ্যে আলোচনা আলহামদুলিল্লাহ আলহামদের মধ্যে তহবিদ রয়েছে তহিল আছে কিরা তো তহজিদ কি করতে পারবেন হ্যাঁ তহিদুল আমরা সত্যিকার বৃদ্ধি করতে পারি না বলে আসলে অবস্থা এই হচ্ছে যে আমরা আসলে মানে মূল বিষয় মূল সংশোধনের কাজটুকু আমরা করতে পারছি না মূল সংশোধনের কাজ আমরা করতে পারতেছি না আর চলতে পারে না ঠিক আছে এরপরে আট নম্বর প্রশ্ন আট নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা যারা হবে তাদের মেস্তারি তলাক্তি জ্ঞান ও চিন্তাধারার মূল উৎস যেটা যে মূল সেই হবে ওহি ওহি ছাড়া আর কিছুই না অহির বাইরে কোন মানুষের যতই চমকপ্রদ আকর্ষণীয় বক্তব্য না কেন এরা তা থেকে দরিল প্রমাণ গ্রহণ করে না ওই সমর্থনে কারো বক্তব্য বা মতকে উড়িয়ে দেয় না ওই সমর্থনে যদি কারো বক্তব্য থাকে সেটা গ্রহণ করে আমাকে একদম কোথায় যিনি আমরা আলোচনা করতেছিলাম তখন প্রশ্ন করে বসতেন যে কোরআন এমন হাদিজের সাথে আপনি বলতেছেন ইব্রেতাই মিয়া বলেছে না আপনি তো দেখি যে মানে কোরআন হাদিজের সাথে ইব্রতামিয়াকেই গুরুত্ব হতে পারে তখন আমি বলেছি যে কোরআন এমন হাদিস বক্তব্য যে গিয়েছে তার আমার কাছে গর কারণ কোরআম হাদিসের বক্তব্য এটাকে বোঝার জন্য এটাকে উপস্থাপন করার জন্য আমার জন্য সহজ এই জন্য যিনি কোরআন হাদিসের সাপোর্টের কথা বলেছেন তার বক্তব্য মর্যাদা আছে কিন্তু কোরআন হাদিসের সাপোর্ট বাইরে কোলাম হাদিসের সমর্থন না করে তিনি বিপরীত যে বক্তব্য দিয়েছে সেটা যতই উত্তম বক্তব্য কেন যতই চমৎকার কথা হোক কেন যতই মানে জ্ঞানপূর্ণ কথা তথাপত জ্ঞানপূর্ণ কথা হোক না কেন এটা গ্রহণযা এটা আমার কাছে সামান্য গন্তব্য এই জন্য তাদের জ্ঞান উৎস হচ্ছে একটাই সেটা হচ্ছে আর যারা সুনাম অনুষ্ঠান করবে না তাদের মাঝার তালক কি জ্ঞানের উৎস অনেক তারা উৎস আবিষ্কার স্বপ্ন স্বপ্নটা জ্ঞান উৎস স্বপ্নের মাধ্যমে পড়ে গেছেন এখন আপনি অস্বীকার করবেন কি পাবে অস্বীকার করার কোনো সুযোগ আছে কারো কারো জ্ঞানের উৎস হচ্ছে নি আর এই করতেছে যে আমরা সরাসরি আল্লাহর কাছ থেকে গ্রহণ করি আর তোমরা গ্রহণ করে তাকে মিজেদের থেকে জ্ঞান আমরা তো হাই একেবারে জীবন্ত আল্লাহ জ্ঞান নেই নাম দারে তাদের জ্ঞানের উচ্চ কি আরেক গুরুত্ব যেমন মনে হচ্ছে আকলানি যারা মানে চিন্তা চিন্তাবিদ দার্শনিক তাদের জ্ঞানের উৎস হচ্ছে তাদের প্রথম জ্ঞান উৎস হচ্ছে আকল প্রথম জ্ঞানের উৎস আকল বিবে অনুমোদন না করে তাহলে কোরআন এবং হাদিসে বক্ত হাদিসে বক্তব্য সামান্যতম কোনো গ্রহণটুকুতে পাবে না তাদের কাছে বুঝলে এটা একদল হচ্ছে বিবেক বিবেকের আরেকদল লোক হচ্ছে এই মতো আরেক দল হচ্ছে তাদের কাছে তার মনে করেন যে মানুষের জন্য যেটা বাহ্যিক কল্যাণকর সেটা হচ্ছে হারাল আর মানুষের জন্য যে বাহ্যিক অকল্যাণকর ক্ষতিকর সেটা হচ্ছে হারাম মানে বাহ্যিক কল্যাণ অকল্যাণ হচ্ছে মূলত মানদণ্ড হারাল এবং হারামের এটা হচ্ছে মতাদের একটা বিষয় আরেকবারে জ্ঞানের উৎস হচ্ছে যে দশ বিশ জন লোক সাগরের মতো একসার্ট করা হল এরপরে দশ জনের মধ্যে পনেরো জনের কথা বলবে সেটা হচ্ছে কি জ্ঞানের উৎস বুঝলে আছে আর পাঁচজন কি এগুলো মাঠে মারা গেল শুনে গেল না হয় তাকে পুনর মানে অথেন্টিক হয়েছে যুক্তিরার দরকার নেই আর কিনে আর যুক্তির দরকার নেই একজন লোকের জ্ঞানের উৎস এভাবে হাজার রকমের জাহিনী সমাজের জ্ঞানের উৎস ছিল ছয়টি পুরানের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে কিন্তু ইসলামের এবং শূন্য শুধু আছে ওহির বাহিরে ইস্তেহার বলেন ওহির বাহিরে কোরআন হাদিসের ব্যাখ্যা বলেন এগুলো জ্ঞানকে সাপোর্ট করে কিন্তু জ্ঞানের উৎস নয় জ্ঞানের উৎস একটাই তথ্য একখান থেকে আমি গ্রহণ করবো সেটা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে তাই তাহলে নম্বর পর্যন্ত আলোচনা করব নম্বর বিষয়টি হচ্ছে সুন্দর অনুসারী হবে তারা দুনিয়া আসা এখন পার্থ চা পাওয়ার জন্য কাজ করে না তাদের দাওয়াতি কাজ তাদের দিন কাজ তাদের আমল এগুলির মধ্যে পার্থিব উদ্দেশ্য একে বাড়িয়ে দিন পার্থিব উদ্দেশ্য থাকলে বুঝতে হবে যে আসলে তারা সুন্দর অনুসারী নয় সত্যিকার সুলনায় যেহেতু নবী এবং রাসুল গন হচ্ছে একটাই সেটা হচ্ছে সংশোধন নবী এবং রাসুল গনকে আল্লাহ হবুল পক্ষ থেকে একটাই শেয়ার দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটাই স্লোগান দেওয়া হয়েছে সেটা হচ্ছে সংশোধন আল্লাহবুল আলমিন আলামের মধ্যে বলেছেন উরিদ উসলা সহাই বলতেছেন তার কর্মকে তার সম্প্রদায়কে যে আমি তো চাই কেবলমাত্র তোমাদের মধ্যে সংশোধন করার জন্য যতটুকু সম্ভব সুতরাং সংশোধনের কাজই হুতগুলো এদের কাজ এই জন্য সুন্দর অনুসারে যে কাজটুকু করবে সেখানে সংশোধনের কাজ করবে ইসলাহের কাজ করবে সেখানে কোন ধরনের বিবাজন কোনো ধরনের বিভক্তি অথবা কোনো ধরনের শত্রুতা তৈরি করার জন্য মানুষের মধ্যে কোনো ধরনের বৈষম্য তৈরি করার জন্য সেখানে কোনো ধরনের কাজ করবে না বৈষম্য তৈরি হয় এমন কাজ সুন্দর অনুসারী যা করবে না কারণ যেহেতু সুন্দর অনুসারীদের একটাই একটাই সংশোধন কিভাবে যারা সুন্দর অনুসরণ করবে তারা এই কাজটুকু করবে আমরা সুন্দর অনুসারীদের যেই মানে পরিচয়গুলো তুলে ধরেছিলাম এখানে আমরা যে পয়েন্ট আলোচনা করেছি এই মূল কথা যেটা হচ্ছে তো সুন্দর অনুসারী যারা হবে তারা মূলত সর্বাবস্থায় কোরআন এবং হাদিসের যে কনসেপ্ট দেওয়া হয়েছে সেই কনসেপ্টের বাইরে এমন কোন চিন্তাধারা এক্সট্রিম চিন্তাধারা যাবে না যেটা সত্যিকার অর্থে সীমালঙ্কন হতে পারে যেখানে সত্যিকার অর্থে আল্লাহ এবং তারা সুরে বক্তব্যের পরিপন্থী হতে পারে অথবা আল্লাহ এবং তারা সুরে যে সীমারেখা যে আছে এই সীমারেখার বাইরে দেওয়ার বিষয় হতে পারে এমন কাজ তারা করবেন না যদি করে থাকেন তাহলে বুঝতে তারা দুনিয়ার স্বাস্থ্য জন্য করছে তারা সত্যিকার অনুসার নিজেদের জীবনে সুন্নাকে বাস্তবায়ন করছে না এর জন্য আমরা মূলত এখানে আজকে নয় পয়েন্ট পর্যন্ত আলোচনা করলাম একত্রিশ আলোচনা ইনশালা বাকি সময় আমরা যদি সুযোগ পাই আরেকটি সময় আলোচনা করবো যদি কিছু প্রশ্ন আছে চেষ্টা করবো কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদি আল্লাহ সহ আমাদেরকে তহিকদান করেহমদি আব্দাম তিনি তবে কুফরি কালাম অথবা জাদুর মাধ্যমে যেহেতু জাদুর অনিষ্ঠতার সাব্যস্ত হয়েছে জাদুর মাধ্যমে আল্লাহর কোন ব্যক্তির কেউ ক্ষতিকর আর কি রাখে ক্ষমতা রাখে যেহেতু জাদুর একটা প্রভাবের কথা আদিহী বলে জানেন তার তিন মেয়েকে দিয়ে উল্লাহমকে যাদু করেছে মক্কাতে যাদু করেছে এবং এই জাদুর সাল স্বীকৃতি দিয়েছেন এমনকি এই জাদুর যে প্রভাব আসল উল্লাহ কষ্ট পেয়েছেন হয়েছে সুতরাং कुकूल भाई में कपकुल्ला जीवन शेष भागी आलोचना जमायत आकी ग्रहण कर दया नम्बर कथा अब्दुल कल जिलानी जम्लाई तबाओ करें नहीं বুঝে আসছে আব্দুল কাদেরানি রহমতুল আলেন ছবিবাদী ছিলেন না তিনি তবাও করেন নাই তিনি সত্যিকার ছিলেন তার সম্পর্কে যত কথা আছে সব মিথ্যা তার জীবনীর সাথে নেই কে বা কারা আবিষ্কার করেছে এগুলো মানে একটা গ্রুপ পরবর্তী সময় আবিষ্কার করেছে তবে বেশিরভাগ বন্যা থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আলুচি এগুলো উল্লেখ করেছে তার পক্ষ থেকে আব্দুল করিম আল জিরানি তার নাতি ছিল একসাথ করে দিয়েছে এটাই সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি তবে সুবিদাদিদের সাথে আব্দুল কাদের নাম ইসার আল জিলি রাফুলের সামান্যতম কোনো সম্পর্ক ছিল না আমার জানা নেই কোন সম্পর্ক ছিল বলে না এটা হলো লেখা কিন্তু আব্দুল কথা উল্লেখ করেছেন যাই হোক তারপরে আসতেছে যেটা সেটা হলো সরাতে মাঝে সাহারে আঙ্গুলি উঁচু করা যায় মাথায় গোটাকের মধ্যে দিনের বুঝ এবং তাকু বিরাট খারাপ আছে একদম স্ত্রীর উপর বিভিন্ন অপবাদ আসবে এই পাথর ধরবে এই ভয়ে সেই ভয়ে মানিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছে আমরা সহায়তা ও রহমত সংসার চলছে কারণেও স্ত্রীর স্বামী পাঁচ লাখ সালা তাদ সহ অন্যান্য ফোর্স আদায় করেন এটা হারাম ও বিদ্যাবর্জনে ততটা সিরিয়াস নয় তর্ক কথা মধ্যে হয় না বর্তমানে সন্তানেরা পিতা মাতার মতের অমিল থেকে स्वामी का में ध्वसा तरवादी मडारेटर সন্তানদের ক্ষতি হচ্ছে তাহলে তিনি তাদের কাছে সত্য তুলে ধরা তুলে ধরেন কিন্তু অহেতুক মানে রাস্তা থেকে লোক ডেকে এনে অথবা স্বামীর বন্ধু ডেকে এনে অথবা অন্য কাউকে নিয়ে এনে माना कर स्त्री बुद्धे स्त्री आसने मसलाहत नहीं, माने एते एते नहीं।, आँगा आँगा आँगा आँगा नहीं। एक स्त्री के अनुरोध करब्यंत बनय अवस्थान नीति टन से उत्तम अनुष्ठान दावर देवर क्षेत्र विवेचना जैसे दावर देवान अवस्थान না না বিয়ের জন্য আসবে আর আল্লাহ মানুষ যদি খায় কোন অসুবিধা নেই ভালো কাজ খাওয়াতে পারেন ইমানের দরকার নেই ইমান ছাড়াও দাওয়া দিতে পারেন তবে যদি আমি বিয়ের অনুষ্ঠান অন্য কোনো মানে মানুষদেরকে মানে ন্যাক উদ্দেশ্যে খাওয়ান তাহলে সেখানে সাব্যস্ত হয়েছে एकम्र मोरता खबर खा मैं तेजा खाते जायज रही अनुष्ठने गांव बजनाधर क्या चले अनुष्ठान दवा जाए नियमित गान देखें हराम का इमानदार व्यक्तर जायज नहीं सरसरी हराम जेने সরাসরি আরাম দেন সেখানে অংশগ্রহণ করবেন যে একদম সেখানে না যাওয়াই সেখানে না যাওয়াই ভালো কারণ সেখানে তো পর্দা লজ্জিত হবে আরাম কাজ হওয়ার সম্ভাবনা আছে সেখাতে নসিহত করা যেতে পারে সেক্ষেত্রে নসিহত করা যেতে পারে আমি যে এলাকায় বাস করি সেই এলাকার আশেপাশে সকল মসজিদের সদরের সালাদ এবং আসরের সালাদ चले गा तो अवस्था जायज नहीं वक्त जमात नहीं मस्जिद मध्य बढ़ा क्या জামাতটা আপনার জন্য অপরিহার্য ওয়াজিব জামাত বাদ দিয়ে আপনি সেখানে আউ্বলাক্ত আপনি ঘরের মধ্যে পড়ে যাবেন চলবে না এই নামাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী দেরি করে হয় যদি শেষ হয়ে যায় তারা কিন্তু মাসা আল্লাহ মার্শাল কঠিন প্রশ্ন মুরজিয়া হচ্ছে যারা মনে করে যে মানে ইমানের সাথে গুণা করলে কোন অসুবিধা নেই ইমানটা হচ্ছে শুধুমাত্রটা দিক শুধুমাত্র বিশ্বাস এরপরে যত করতে পারেন গুণা এটা হচ্ছে মুরজিয়া আমলকে ইমানের মধ্যে অন্তর্ভুক্ত করে না আর জাবারিয়া হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা বলে যে মানে সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমি শুধুমাত্র আল্লাহ নির্দেশে মানে ঢাকা শহরে ঘুরতেছি বুঝলেন আবার এই গুড়া এটা আল্লাহ ঘুরাচ্ছে আর কেউ না যেমনি খুশি তেমনি আছে কি দোষ এটা এটা হলো জাবার ইয়া জাবারিয়ার বক্তব্য এই সব দোষকার আল্লাহা করেছেন বর্ণনা সাব্যস্ত হয়নি তবে গাজালি শেষ সময় যে লেখাগুলো আছে সেই লিখাগুলো থেকে বোঝা যায় যে তার দৃষ্টিভঙ্গির মধ্যে কিছুটা চেঞ্জ হয়েছে কিছুটা চেঞ্জ হয়েছে তার প্রথম যে লেখা রয়েছে সেগুলো যথেষ্ট যথেষ্ট বিভ্রান্তিক আর এগুলোর মধ্যে সুবিবাদের কিছু অংশ পাওয়া যায় তবে যে সুফিবাদে বিশ্বাস করতেন এগুলো আরাবি সহ ওই সমস্ত সুফিরা যে সুবিবাদে বিশ্বাসী এটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে কারণ গাজাল তার সুবিবাদের মধ্যে ওরুদ অথবা হলুল এই সমস্ত বিষয়গুলোকে আনেন নাই এই বিষয়গুলোকে আনেন নাই সুবিবারীরা কিন্তু হোসাই মির সুরার এরা করেছে এরা এরা করেছে বুঝে আসতে যারা মানে এগুলো পরবর্তী সময় করেছে কিন্তু আহ গাজালী আসলে এই সুবিধা মানে দৃষ্টিভঙ্গির গাজালি যে ছিল সেই সুবিধাটা যুগ থেকে একটু ছিল সেখানে কিছু দৃষ্টিভঙ্গি সেই বাহির থেকে গ্রহণ করেছে কিন্তু পরবর্তী সময় আসলে মানে মূল কথা যেটা সেটা হচ্ছে রাজারের যে বইগুলো রয়েছে সেই বইগুলোতেই মানে হতে পারে যে বড়জনের বিভ্রান্তি তৈরি হয়েছে কারণ তার অনেক লেখা লিখার শেষ নেই কত শত বই যে আছে কোনো শেষ নেই কারণ কোনটা আসলে তার লেখা কোনটা তার লেখা হয় এটাও তৈরি করা কঠিন অবস্থা বুঝে আসছে এই আগের মুদিন তার লেখা হিসেবে চালানো হয় থাকে। এবং তার বই হিসেবে অধিকাংশ লেখকরা বলেছেন কিন্তু কিন্তু কখনো তবা করেছেন এটা কোন বর্ণনার মাধ্যমে আসেনি আমার জানা নেই অনেক জরুরি প্রশ্ন সকল সাহাবি যদি ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিলেন তাহলে মাহাবি আজনের ব্যাপার বক্তব্য কি মহাবুয় মুসলমান ছিলেন না এমন কেউ বলতে চাচ্ছে নাকি না সমস্ত ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল বরং এ আজের তফসিরের মুখে আহলু তাহ এবং তফসির কথা বলেছেন সমস্ত তাদের সকলকেই আল্লাহ তারা প্রতিশ্রুতি দিয়েছেন যার এখানে সাহাবিদেরকে বোঝানো হয়েছে সমস্ত সাহাবির কথা বোঝানো হয়েছে রসুল ইমান থেকে মুনাফেদ ছিল শুধু সাহাবি ছিলেন না শুধু সাহাবি ছিলেন না তিনি ওই সমস্ত সাহাবি যাদের আখ ব্যাপারে রসুল সুসম্বাদ দিয়ে গেছেন তাদের মধ্যে একজন যাদের জান্ন সুসম্পদ দিয়ে গেছেন তাদের মধ্যে একজন অভিযোগ লেখক ছিলেন তাদের মধ্যে একজন সুতরাং তো তিনি যে উন্নত একজন নির্ভর ছিলেন এবং করেছেন তিনি কি ছিলেন মাহাবিয়া রাজনীতি অত্যন্ত কাছের মানুষ ছিলেন এবং রসুলাম যার মাধ্যমে অভি লিখিয়েছেন রসুল সাল্লা ইসলাম তাকে বিশ্বাস করেছেন আমি আপনি তাকে মানে কি মনে করতেছে কি মনে করতে অনীর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি কোন পর্যায়ে সাহি ছিলেন এটা বলার কোন অবকাশ একটা যতটুকু জানে তার সময় সকল মসজিদ খুব পরে আলিয়া দায়ী দেওয়া হতো না বাজে কথা দাহা মিথ্যা কথা একবারে দাহা মিথ্যা কথা একজন সাহাবি কিভাবে ইসলামের ততটুকু জানি না কোন ধরনের ঘটনা ঘটেছে আজকে মাহবিয়া আবহা তালের সময় কোথাও কোথাও যে আলী আমি তালে আদি আল্লাহ তালুমকে কটাক্ষ হতো ক্ষতিগ্রা কটাক্ষ করেছেন বলে বর্ণনা এসেছে এবং এই সবগুলো বর্ণনা করেছে মাস্টার তার কিতাবের মধ্যে তারিকুল মাসুদীর মধ্যে এবং মাসুদি খোদ নিজে পত্তরপন্থী এবং কি ছিল শিয়া ছিল এবং সমস্ত বর্ণনা একদম থেকে আনা হয়ে যে আটকি গ্যাস থেকে সমস্ত বর্ণনায় বিখ্যাত এ বিষয়ে দীর্ঘ আলোচনা আমাদের রয়েছে এবং আমাদের একটা সংকলন রয়েছে উসমানাবাদী জেলা উদাহরণকে কেন হত্যা করা হয়েছিল তাকে হত্যার সময় অন্য সাহাবিয়া কি ভূমিকা পালন করেছিলেন ওসমান রবী আল্লাহ কেন হত্যা করা হয়েছে ওসমান রাজি আদান হত্যা করা হয়েছে মূলত একদল মুনাফেক ওসমান রাজি আল্লাহ তারা পারেনি। পারেন দায়িত্বের ব্যাপারে ওসমান তারা মনে করেছেন যে ওসমান রাজি আল্লাহ নিজের আত্মীয় দায়িত্ব নিয়ে যাচ্ছেন মুনাফেকটা মনে করেছে যে ওসমান রাজি আস্তমকে হত্যা করলেই সমাধান হয়ে যাবে কিন্তু হত্যা তো আসলে আল্লাহ আব্দুল পক্ষ থেকেই যেহেতু এই সময় তারা তাকে হত্যা করবে এই কথা সাল তোম আগে এগিয়ে দিয়েছেন এজন্য জন্য তারা উসমান আদীয়ত্ন হত্যা করেছে তবে তাদের দৃষ্টিভঙ্গি যেটা ছিল সেটা হচ্ছে উসমানদিল্লাহ তালামু তার আত্মীয় স্বজনকে জায়গায় জায়গায় বসাচ্ছেন এবং শেষ পর্যন্ত রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের সব দায়িত্ব উসমান আদুল্লাহ আত্মীয় স্বজনদের মধ্যে চলে যাবে এই জন্য এক গোষ্ঠী মুনাফিকরা এসে সেখানে কি করেছেন গ্রহণ করেছেন এবং এই মুনাফিকদের সাথে ভুলবশত মোদিরা কয়েকজন সাহাবিদের যেমন গন্ডগোল এখানে মনে করেন দুই তিনজন বারো লোক গিয়ে হঠাৎ করে মানে আটকা পড়ে গিয়েছে সেখানে একটা সমস্যার মধ্যে পড়ে গেছে এই ধরনের একটা ঘটনা ঘটেছে তবে এই সাহাবিরা আহ সাহাবিদের যেই সাধ্য ছিল সেই সাধ্য অনুযায়ী সেটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করেছিলেন तख कार समय सामीरा जरा बरतमानी सबोशिए तक समझोता तरह से विषय जीवन तक क्योंकि सरसिदी तस्त्र धारण कर सरसि अस्त्र धारण कर समद्रोता आसारो सूझ से ओसमान अबी आलम को हत्या करूट टार्गेट टार्गेटे चले गेस जिस ग मार्मकाम सब चुनाव बड़ा विपर्य मान विभ्रांत लोक जरा मानवारो इतिकार्थी इसलम अंतर्भुक्त होनी इसलम नाम दिए इधर प्रवेश करनाफेकू कर फातिमाग पर बजार ग्रहण करें क्यों আমি শুনেছি ফাতে আল্লাহ তালা মিথুর আগ পর্যন্ত সময় ফাতেমার আবি আল্লাহ তালের বায়াত বা কোন মহিলার বায়াত গ্রহণ করা হয়নি এটা ইচ্ছা এবং মানাওয়ট কথা এমন এখানে শুধু আগে আমি তারেকের বায়াত নিয়ে প্রশ্ন এসেছিল কিন্তু इतिहास इन बढ़ा जाए मृत्युदी इधर विभक्ति देखा गलत कथा दर्शन उल्लाम मृत्यु ইসলামের উদ্দেশ্য আসেনি এখানে মনে করেন এখানে একটা আলোচনা হচ্ছে এই আলোচনার মধ্যে সবাইকে আসলে আলোচনা শোনার জন্য আসছে নাকি হ্যাঁ হ্যাঁ আসলে হ্যাঁ অন্য অন্য উদ্দেশ্য থাকতে পারে কেউ মনে বিভিন্ন কারণে ফুটবল খেলার জন্য দেখতে যায় দেখা যায় যে বাধা করা জুবে যাচ্ছে ঠিক না এখানে উদ্দেশ্য কি আমি তো কিছুই জানি বুঝে আসছে কিনা এটা বললো কয়েকজন হাতে গোনা চার পাঁচজন লোকের কথা যেখানে একটা বিশাল জনগোষ্ঠীর বিষয় বিভিন্ন দৃষ্টিভঙ্গির বিষয় জীবায় মুনাফেক ছিল ছিল কিনা বিশাল একটা বৃষ্টি মুনাফিক ছিল যারা ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করেনি अनुस्थानी हजारों कटी षड़ी तैर एक तरह क्या गंतभुक्तना स्पष्ट को विषय তাদের কাছে স্পষ্ট না থাকে তখন স্পষ্ট অস্পষ্ট কারণে হয়তো কি করেছেন প্রথমে তার কাছে স্পষ্ট হয়েছে যে এটা বেতনা সাথে সাথে সাহাবিরা কি করেছেন এরপর থেকে সরে গিয়েছেন এরপর থেকে সরে গিয়েছেন এটা খেয়াল রাখতে হবে তো সাহাবিরা সুল্লাহ কালের সাথে সাথে এই ধরনের একটা অবস্থা হয়ে গিয়েছিল তিরিশ বছর পর্যন্ত শিখ উল্লাহ চন্দ্র বলেছেন আজকে মধ্যে তিরিশ বছর পর্যন্ত খেলাফতের যে কথা বলেছেন এই খেলাফত বিদ্যমান ছিল এবং সেখানে সাহাবিদ যে ছিল সেটা অত্যন্ত সুন্দর অবস্থান ছিল কিন্তু এই জায়গায় জায়গায় যে ফেটনা তৈরি হয়েছে এই সবগুলো তৈরি করেছে মূলত তারা মুনাফেটরা এবং তৈরি হয়েছে মুনাফেকদের ইন্ডোনে তিনটি বর্তমানে ফেতনা তৈরি হয়েছে ঠিক কিছু বিচ্ছিন্নতা হয়েছে কিন্তু এখানে সাহাবিদের কোন ধরনের দোষারোপ করার বিষয় নেই সামনে ইনশাআল্লাহ তারা আমাদের আলোচনা আমাদের বিষয় বিস্তর আলোচনা দীর্ঘ আলোচনা আসবে আমরা কত নম্বর পয়েন্টের মধ্যে আমরা আলোচনা করেছি সাহাবীর বিষয় নিয়ে সেটা এখানে পয়েন্টের মধ্যে আছে যে মানে যারা অংশগ্রহণ করবে তারা সাহাবিদের সম্পর্কে তাদের কি ধারণা হবে কি বক্তব্য ছিলেন সাহাবিদের সম্পর্কে আলোচনা করতে গেলে খেয়াল রাখতে হবে যে সাহাবিরা যারা উল্লাস্য লাভ করেছেন ভীর্ণ হয়েছেন তাদের মর্যাদা কিন্তু এত ক্ষুদ্র নয় কোন কি প্রশংসা করেছে বরং আল্লাহ সুবান তারা কমনলি বলেছেন একেবারে বলেছেন जर कथा तला कुरे अपने समय ख्याल रखते मानी कत सत्यारे संत भावे तरह वक्तव्य दिखी अन्न थे क्योंकि तेजुन कर ले सामने आलोचनार्धन तर जुड़ कर लेकिन जो बड़ा गुणार कारण हो जाए गुनागार हो जाओ মহমদাল